বাংলা মানবতা সমাধান আসসালাম আলাইকুম আরহাম আলহামদুলিল্লাহ পৃথিবী বাংলার শ্রদ্ধীয় দর্শক ও শ্রোতা ও দূরের যে যেখানে থাকুন না কেন সকলকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে পৃথিবী বাংলার আপনাদের প্রিয় অনুষ্ঠান দার সেহাদিস আপনাদের কাছে আবারও আমরা নিয়ে উপস্থিত হয়েছি আসুন প্রিয় হাবি মোহাম্মদুর রসোল্লাহ সাল্লা থেকে আমরা শুনে আমাদের এহারলৌকিক জীবনের কল্যাণ ও মঙ্গল আমরা বয়ে আনতে পারি তাহলে আপনাদের অনুমতি ক্রমে শুরু করছি এবার দ্বিতীয় অধ্যায় আমরা বলেছিলাম যে তাহারাত বা পবিত্রতা পর্বে একাধিক অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় ছিল বাবুল মিয়া পানি সংক্রান্ত মসলা বা অধ্যায় এবার আমরা সেটাকে শেষ করে ১৩টি হালিশের মাধ্যমে এবার আমরা সামনে আগ ধাপ আগিয়ে যাই এবার আপনাদের কাছে আমরা শুরু করবো বাবুল আনিয়া ইমাম ইমান হাজার আসকর রহমতুল্লাহ বলেন বাবুল আনিয়া বাবুল আনিয়া অর্থ যে বিভিন্ন ধরনের পাত্র বাসন পাত্রের অধ্যায় কোন বাসনে খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না কোনটা হালাল কোনটা হারাম এগুলি আমাদেরকে জানা দরকার কারণ যখন আমরা পবিত্রতা অর্জন করব। পানি দ্বারা তখন তো আমাদের বর্তন দরকার একটা ঘুটি বাটি দরকার একটা বদনা দরকার বা একটা আমাদের পাত্র দরকার তো কোন পাত্রটা ব্যবহার করা যাবে আর কোনটা করা যাবে না কোন পাত্রে পানি গেলে সেটা না হয়ে যাবে না হবে না এ বিষয়টা আমাদের জানা অত্যন্ত জরুরি এই জন্যে ইবনাহাজার আসকাল রহমাতুল্লাহ আলাই তিনি দ্বিতীয় পর্যায়ে পানির পরে যেহেতু পানি ব্যবহারের এবার আমাদের প্রয়োজন হবে কোন পাত্রটা ব্যবহার করব। আর কোনটা করব না এই জন্যে হাদিসের আলোকে আমাদের জীবনের যে সমস্ত মসলামা সেল জানা প্রয়োজন সেটা তিনি সেখানে উল্লেখ করছেন শুরু করা যাক বাবুল আমিয়া বা বাসনপত্রের অধ্যায়ের প্রথম হাদিস যেটা সিরিয়ালের ১৪ নম্বর হাদিস তিনি বলেন আন হদাই ফাতাল ইয়ামান رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا تشربوا في آنية الذهب والفضة ولا تأكلوا في صحافها فإنها لهم في الدنيا ولكم في الآخرة متفق عليه حديثت ورتهت حجائفة اليمان جنة رسول صلى الله عليه وسلم غپون توتتو تعالى قال شن ركتو যত গোপন কথা মোনাফিকদের লিস্ট ইত্যাদি বিভিন্ন তোমরা স্বর্ণ এবং চাঁদের কোন বাসন পত্রে গ্লাসে বাটিতে তোমরা পানি পান করবে না এবং এই স্বর্ণ এবং চাদর কোন প্লেট বাটি বা পাত্রে তোমরা খানাও খাবে না কেন লাহুম দুনিয়া কারণ এই স্বর্ণ এবং চাদর বাসনপত্র ব্যবহার করে এটা অ মুসলিমদের ওয়ালাকুম ফিল আখেরা এবং আমাদের জন্যে মুসলিম জাতির জন্যে এই স্বর্ণ এবং চাঁদের ব্যবহার হলো আখেরাতের সুহানাল্লাহ কি সুন্দর একটি আমাদের জন্যে देशना महानबी मोहम्मद रसुल्ला बसनपत्रे खेना पान कर करा कारण यहाँ काफे मुसलिम दुनिया दुनिया व्यवहार कर जाएज नहीं आखेराते हलो मुसलमान ये हादिसके सर्तने पानी नहीं पानी द्वारा আমাদের উজু গোসল করা যায়জ নেই যেমন আমাদের পান করাও জায়জ নেই খাওয়াও যায়জ নেই ওই ধরনের স্বর্ণ চাঁদির কোনো পাত্রে পানি নিয়ে গোসল বা উজুও করা আমাদের পবিত্রতা অর্জন করাও কি যায়জ নেই মোট কথা ছোট হোক আর বড় হোক স্বর্ণ পাত্র বা গ্লাস বা চামচ বা যে কোনো ধরনের এটা আমাদের ব্যবহার করা যায়জ নেই ক্ষেত্রে আমাদের পরবর্তীতে হারিশ আসবে যে চাঁদি সেটা আমরা হয়তো আংটি হিসাবে অন্য কোনো কাজে ব্যবহার করতে পারি কিন্তু স্বর্ণ কিন্তু টোটালে পুরুষদের জন্য হারাম যেটা মানে খালেসারে একবারে পার্সেন্ট যে হারির কাপড় এবং সোনাকে পুরুষদের জন্যে হারাম করে দেওয়া হয়েছে আর মহিলাদের জন্যে হালাল করে দেওয়া হয়েছে বন্ধুগণ এই দুনিয়াতে আমাদের জন্যে নয় কাফেরদের জন্যে এর মানে আল্লাহ রবাহ আলমিনের হাবিব আমাদেরকে জানাচ্ছেন যে এই দুনিয়াতে মুসলমানদের জন্য চলবে না আখেরাতে তারা বঞ্চিত হবে এর জন্যে তারা দুনিয়া হয়তো শাস্তি পাবে কিন্তু আখেরাতে তাদের শাস্তি নেওয়া অবশ্যই তাদের জন্য শাস্তি নির্ধারিত রয়েছে এজন্যে এই ন এবং চাদীর কোন পাত্র কোনো গ্লাস যেকোনো জিনিসের এটা ব্যবহার আমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে কারণ এখানে প্রথমত যদি আমরা ব্যবহার করি অমুসলিমদের জন্য সাদৃশ্য হয়ে গেল আর আল্লাহ নবী আলিস্লাম বলেন যে জাতিটি অন্য অমুসলিম জাতির সঙ্গে সাদৃশ্য দেয় সাদৃশ্য করে খাওয়ায় চলায় ফিরায় বলায় লেবাস পোশাক লেনদেন আজ অন্যের কৃষ্টি কালচারকে মুসলমানদের কালচার বানিয়ে নেয় তারা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যায় এই আমরা বলবো যে দুনিয়ায় ওদের জন্যে অনেক কিছুই হয়তো তারা জাহেজ করে আল্লাহর বিধান কমান্য করছে কিন্তু আখেরাতে তারা বঞ্চিত হবে আসলে দুনিয়ার ছোট্ট একটা সময়কে প্রাধান্য দিয়ে আখেরাতকে শেষ করে দেওয়া বিলীন করে দেওয়া এটা কিন্তু কোন মুসলিমের কাজ হবে না এজন্য বলবো আমরা যে দুনিয়া এবং আখেরাতের ক্ষেত্রে আমাদের মানুষকে আমরা চার ভাগে ভাগ করতে পারি এক শ্রেণীর মানুষ যারা দুনিয়া নিয়ে ব্যস্ত দিনের কোনো ধার ধারে না আবার এক মানুষ যারা দিন নিয়ে ব্যস্ত দুনিয়ার ধার ধারে না আবার কিছু মানুষ আছে যারা দিন দুনিয়া কোনোটাই নেই আর কিছু মানুষ আছে যারা দুনিয়া এবং দিনের আগাম আলোচনা করেছিলাম দুটো জানার বোঝার চেষ্টা করে দুনিয়ারও ব্যালেন্স ঠিক রাখে আখড়াতেও ব্যালেন্স ঠিক রাখে এজন্য বন্ধুগণ আমরা আজকে পাশ্চাত্যের বা ইউরোপের বা মুসলিমদের কালচারে যেন আমাদের নিজস্ব কালচারকে আমাদের নিজস্ব শিক্ষা দীক্ষাকে আমাদের নিজস্ব আদর্শকে আমরা যেন বিলীন না করে দিই এদিকে এ ব্যাপারে আমাদের যুবক যুবতীদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি বিশেষ করে যারা মুরব্বী আছেন যারা দায়িত্বে আছেন তাদেরকে আহ্বান জানাবো আসুন আমাদের নিজস্ব ধারা নীতিকে বিলীন করে অন্য আমাদের ঘরে যেন আমরা না নিয়ে আসি এরপরে বাসনপত্রের অধ্যায় আল্লাহ নবী আলসালামের হাদেশ বর্ণনা করেছেন ইমাবিন এই বলে ওয়ান উম সালামা রাজি আল্লাহ ঠিক বর্ণিত একজন উম সালাম রাজি আল্লাহা উম হাতিন রসুলের সহধর্মিনীদের অর্ধঙ্গিদের রসুল স্ত্রী একজন ওমে সালামা তার জীবনী অত্যন্ত চমৎকার ওমে সালামা আমাদের নারী জাতির জন্যে এক দোয়া এক মডেল ওমি সালামা রাজিউল্হ তাল আনহা তিনি তার স্বামীর সঙ্গে হিজরত করে আবি গিয়েছিলেন মক্কায় ফিরে আসলে আবারও যখন মদিনার অভিমুখে স্ত্রীকে এবং সন্তান সালামাকে নিয়ে আবু সালামা রওানা হলেন তখন আবু সালামার আত্মীয়স্বজন বললেন তুমি একাই যেতে পারো আমাদের সন্তানকে তোমার সঙ্গে যেতে দিব না আর উম্মে উম্মেসালামার আত্মীয়স্বজন এসে বলল তুমি তোমার সন্তান তুমি যেতে পারো আমাদের মেয়েকে তোমার কাছে আমরা তুলে দিতে পারি না যাই হোক ছিনিয়ে নিল সন্তানকে আর আবু সালামা হিজরত করে মদিনায় পাড়ি দিলেন একদিকে সন্তান সালামা আবু সালামার আত্মীয় কাছে আর একদিকে তার স্বামী মদিনাই আর উম্মে সালামা তার আত্মীয় স্বজনের ঘরে তিনটি মানুষ তিন জায়গায় তিনজনের ভালোবাসা বাবা মার আদর আপ্যায়নে আদর যত্নে ওর হবে সালামা স্বামী স্ত্রীর সুন্দর জীবন এখান থেকে তিনটি জীবনকে তিন জায়গায় করে দিল কারা নরধাম শেখ মুশ্রিকরা বন্ধুগুন আবু সালামা এবং উম্মু সালামা যে আবু সালামা প্রথম হিজতকারী ছিলেন কিন্তু মক্কা থেকে মদিনাই তার স্ত্রী উম্মু সালামার এই অবস্থা হয়ে গেল আমরা ছোট্ট বিরতির পরে আবারও চমৎকার জীবনী আমরা আপনাদের কাছে উপস্থাপন করব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদ্দানাদি আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 শ্রোতা ও দর্শক মন্ডলী আপনাদের কাছে আনহা একটি বছর বাড়ি থেকে বের হয়ে গিয়ে ওই মদিনা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্তান এবং স্বামীর জনে কাঁদে যাই হোক শেষ পর্যন্ত তাদের প্রতি দয়া হলো ছেড়ে দিল এবং একমাত্র সন্তানকে সাথে নিয়ে উঠের উপরে চড়ে আল্লাহর প্রতি ভরসা করে মদিনা অভিমুখে রওনা হয়ে গেলেন আল্লাহর দিন রক্ষার জন্য আল্লাহর হাবিবের শহর তিনি হিজরত করা শুরু করলেন বন্ধুগণ ওমে গেলেন নিরাপদে একজন সহযোগিতা করলেন সালামা পরবর্তী তার স্বামী মারা গেলে ভুদের যুদ্ধে আল্লাহ কি করবেন তার সন্তান নিয়ে কোথায় যাবেন এই ভাবতে ছিলেন পিরু হাবিব মোহাম্মদ রসিউল্লাহ সাল্লাহ সাল্লাম সালামার কাছে পৈগাম পাঠালেন তিনি প্রস্তাব পাঠালেন এবং সেই প্রস্তাবে রাজি হয়ে রসুলের সঙ্গে তার বিবাহ হল এবং একজন উম্মাহাতুল মুমিনিন মা হিসাবে তাকে মর্যাদান করলেন নবীর স্ত্রী মর্যাদান করলেন একজন বিধবা নারীকে পিরু হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম আজ আমাদের সমাজে পিরু হাবিব মোহাম্মদুরসুল্লাহ সাল্লামের একাধিক বিবাহকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের দুশ্মনদের বিভিন্ন কথা আজ আমাদের যুবক যুবতীরা শুনে অনেক সময় অন্যদিকে আমাদের পথ বাড়িয়ে দেয় ঘুরে বাড়াবে দারে দারে। তাই তাকে নবী সাল সাল্লাম বিবে হিসাবে গ্রহণ করে তাকে নারীর অধিকার প্রতিষ্ঠা করলেন এবং তাকে মাহাতুল মোমিন বানালেন এর চাইতে মহান কাজ এর চাইতে সান এই একাধিক বিবাহকে একটা যুক্তিযুক্ত এবং বাস্তবসম্মত সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক কারণ দেখে তারা বলেছেন যে এটা স্বাভাবিক এটা অত্যন্ত সহজ একটা বিষয় ছিল এটা নারী রিপসা নয় তাই হতো যুবতী নারীকে বিয়ে করার সাল্লাম সম্পর্কে আমাদের যে এক বিরূপ ধারণা এক ধারণা রয়েছে এটা থেকে আমরা মুক্ত হই এবং উম্মাল্লামার জীবনের এবং ইমানি চেতনা থেকে আমাদের মা বনদেরকে এই ধরনের একটা নমুনা এই ধরনের দৃষ্টান্ত নারী হয়ে কিভাবে ইমান ও আমানের উপরে তিনি থাকলেন এই জন্য আল্লাহ দান করবেন করেছেন উম্মে সালামা রাজি আল্লাহ আনহা তিনি বলেন রসুল্লাহ আলহ্লাম রাসুল্লাহ বলেছেন ফি ইনা ইলফিদ্দাহ যে রূপো বা রূপার কোন পাত্রে পানি পান করবে স্বর্ণের পাত্র হারাম করে দেওয়া হলো কেউ যদি এই পাত্রে পানি পান করে বা খানা খায় তাহলে সে জাহান নামের পানি পান করলো এবং খানা খেলে বুঝবো তাহলে আমরা যে জাহান নামের খানা খেলো জাকুম ফল এই ধরনের কিছু একটা আমরা বলবো এই বন্ধুগণ স্বর্ণ এবং চারির যে ব্যবহার আমাদের জন্য হারাম করে দেওয়া হল এই খানার ব্যাপারে এইটাকে আপনার পাত্র ব্যবহারের ব্যাপারে কারণ এর মাধ্যমে আপনার অমুসলিমদের সাদৃশ্য আসবে তবে একটা কথা মনে রাখতে হবে প্রিয়জনে যদি কোনো বাসন ভেঙে যায় সেটাকে জোড়া দেওয়ার জন্য যেটা পরবর্তীতে আমাদের হাদিস আসবে সেটি হয়তো আমরা করতে পারি আমরা সেটাকে ব্যবহার করতে পারি তবে নিঃসন্দেহে যে পাত্র সোনা এবং চাঁদের এটা থেকে আমাদের বিরোধ থাকতে হবে কোনো ক্রমেই সেটা চামচ হোক সেটা গ্লাস হোক প্লেট হোক বা বাটি হোক কোনো কিছু আমরা সোনা চাঁদের ব্যবহার করতে পারবো না এর মাধ্যমে আমরা পানি নিয়ে উজু বা গোসল বা পবিত্রতা অর্জন করতে পারবো না এ কথা আমাদের মনে রাখতে হবে এরপরে আমরা আরো আপনাদেরকে সামনে দিতে চাই তার আগে বলবো আগের হাদিসটি মোত্তাফাক আলাই অর্থাৎ ইমাম বুখারি এবং মুসলিম বর্ণনা করেছে এটা মনে রাখবেন বন্ধ করুন এই পৃথিবীতে কোরআনের পরে সর্বসম্মত ক্রমে সহি যেটি গ্রন্থ সেটি হল ইমাম বুখারির সহিহুল জামে ইমাম বোখারি সহুল জামের মধ্যে যে হাদিসগুলিকে বর্ণনা করেছেন সেই হাদিসগুলি বিশুদ্ধ এর পরের পর্যায়ে আসবে ইমাম মুসলিমের এবং হাদিস বা বিশুদ্ধ হওয়ার যে স্তরগুলি কয়েকটা প্রথমত প্রথমত শক্তিশালী হাদিস হবে যে হাদিসটি ইমাম বুখারি এবং ইমাম মুসলিম উভয় বর্ণনা করবেন যাকে মোত্তাফক আলাই বলে যেমন আমাদের কাছে হাদিসটি এরপরে যেটা ইমাম বুখারি বর্ণনা করবেন এরপরে যেটা ইমাম মুসলিম বর্ণনা করবেন অর্থাৎ একাকিভাবে এরপরে ইমাম বুখারির শর্তে যে হাদিসগুলি বর্ণিত হবে অন্য অন্য কেতাবে এরপর ইমাম মুসলিমের শর্তে বোখারি মুসলিমের বাইরে যে হাদিসগুলি বর্ণনা হবে সেটা এরপরে ইমাম মুসলিম ইমাম বুখারির শর্ত ছাড়াও সহি হাদিসের শর্তে যে আসবে সেগুলি হাদিস সহি এজন্য আমরা মনে রাখব বিশুদ্ধ সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট হাদিস বোখারি মুসলিম এরপরের যে সুনান গ্রন্থ আবুদাউদ্ আমরা বলবো কোরআন এবং সই হাদিস আমাদের জীবন পরিচালনার জন্য সর্বদিক অভিভাবকের জন্য যথেষ্ট কোনো ক্রমে একজন মানুষ যদি জয়ী ফারিস জিন্দগিতে একবার আমল না করে তাতে কোনো তার সমস্যা হবে না বন্ধুক আমরা এবার আপনাদের কাছে আরো একটি নতুন হাদিস উপহার দিতে চাই আর সেটি হল ১৬ নম্বর হাদিস যেটি বাসনপত্র অধ্যায় ইমাম ইবনা হাজ বর্ণনা করেছেন অন্য আল্লাহ নবী আহিসাম সতেরো নম্বর হাদিস যেটা وعن سلامة بن المحبق رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم دباغ جلود الميت تهورها صحب نحبان ترجم الى حدث هذا يحدث من جميع المباشرة عبدالي بن عباس ترجم الى صلى الله عليه وسلم قال الله النبي عليه الصلاة والسلام قال اذا دبغل ايهاو فقط جي چمرا বেক অর্থাৎ পাকানো হয় সেটা লবণ দিয়ে বা কোনো ওষুধ দিয়ে কাঁচা চামড়াকে পাকানো যখন হয় এটাকে পাক করে দেওয়া হয় এটাকে পাকানো হয় পাকা চামড়া যেটা আমরা বলি তাহলে সেটা পবিত্র হয়ে যায় কোনো কাঁচা চামড়াকে যদি পাকানো হয় সেটা পবিত্র হয়ে যায় অন্য বর্ণায় আছে এটাই মুসলিমের বর্ণা আবুদনা সেমা জাতে রয়েছে আই ইহাবিন আই যে কোনো চামড়া দবেক মানে পাকা হবে কাঁচা থেকে সেটাই কি হয়ে যাবে পবিত্র হয়ে যাবে আবার সালমাতবনুল মোহাবিক থেকে যে হাদিসে এসেছে সেখানে বলা হচ্ছে আল্লাহ নবী আসাল্লাম বলছেন যে দিবাগ ও দিবাগুলো হৌরুহা কোনো যদি পশু মরে যায় এবং তার চামড়াটা যদি দিবাগ করা হয় সেটাকে কাঁচা থেকে পাকা করা হয় ওষুদ দিয়ে বা যে সিস্টেমে পাকানো হয় তাহলে সেটা কী হয়ে যায় পবিত্র হয়ে যায় এই হাদিসগুলি দ্বারা আমাদেরকে যে জিনিসটা আল্লাহনবী আলহাত সালাম বোঝাতে চাচ্ছেন সেটা হলো এই যে যে সমস্ত পশু গস্ত খাওয়া হালাল গরু ছাগল ভেড়া দুম্বা উট যেগুলি পশু মহিষ এগুলি খাওয়া আমাদের হালাল যদি একে জবা করা হয় তাহলে তো তার চামড়াটা হালাল কিন্তু যখন তাকে যদি সেই পশুটা মরে যায় মরে যাওয়ার কারণে তার চামড়াটা হারাম হয়ে যায় তাহলে এই যে হারাম বা অপবিত্র চামড়াটা পবিত্র করার পদ্ধতি হলো সেটাকে যদি কাঁচা থেকে পাকা করা হয় তাহলে সেটা পবিত্র হয়ে যাবে আর যখন পবিত্র হয়ে যাবে তখন ওইটা দিয়ে যদি কোনো আমরা বর্তন বা কোনো কি বলে মশক বানাই যেটা আরবের আরবরা করত চামড়াকে পাকি ওইটা দিয়ে কি করত ওটাকে সিলাই করে চামড়া জোর দিয়ে ওটাকে আমাদের কলসির মতো করে বানাত এর মধ্যে পানি রাখতো এর মধ্যে খাদ্য পানীয় দ্রব্য রাখত তাহলে এই যে মশক বানানো যদি হয় তাহলে সেখানে পানি যখন রাখা হবে আর ওই পানি থেকে আমরা উজু গোসল করবো বা পান করব। তাহলে সেই পানিটা পবিত্র থাকবো বা পবিত্র হবে না এক্ষেত্রে আরেকটা আমরা জানব যে যে সমস্ত পশুর গোস্ত খাওয়া হারাম সেইগুলি কি যদি পাক কানো হয় কাঁচা থেকে এর সিস্টেমে বা নিয়মে ওষুধ দিয়ে আপনার লবণ দিয়ে তাহলে সেটা কি পাক হবে না হবে না সঠিক মতো আমরা যেটা বলবো যেরকম মনে করেন গাধার চামড়া বাঘের চামড়া নেকড়ে বাঘের চামড়া বা যে পশু হারাম বা এগুলি যদি মরে যায় বা এগুলি জবাও করি আর এটাকে যদি আমরা কি করি পাক করি পাকা করি তাহলে কি এটা আমাদের জন্য পবিত্র হবে সঠিক মতে সেটা হবে না অতএব আজ যেটা দেখা যায় যে বাজারে বা আমাদের মার্কেটে বিভিন্ন পশু যেগুলির গোস্ত খাওয়া হারাম সেটাকে পাকানোর পরে জামা বা কোট বা কুটি বা বিভিন্ন ধরনের জিনিস যে বানানো হয় এটা বলবো আমরা সঠিক মতে ব্যবহার করা নেই। যায় অনেক সময় জুতা আমরা বলবো সঠিক মতে কারণ সেগুলি হারাম যায় না আবার কেউ কেউ বলেছেন যে যায়জ কেউ কেউ বলেছেন এগুলি যায়জ মোট কথা আল্লাহ রব আলমিন পবিত্র যেগুলির গোস্ত খাওয়া হালাল অনেক পশু রয়েছে এর সুন্দর চামরাও রয়েছে আর মরে গেলেও সেটাকে পাকা চামড়া বানানোর বিভিন্ন আধুনিক যুগের সিস্টেম হয়েছে এটাই আমরা ব্যবহার করব। বন্ধুগণ এক্ষেত্রে বর্ণাগুলি এসেছে কোনো কোনো বর্ণা আমরা পেলাম যে যে কোনো চামড়া আমরা বলবো যে কোন চামড়া বলতে যে যেকোনো হালাল পশুর চামড়া কোনো অপবিত্র যেগুলি পশু যেগুলি নাজাস এগুলির আমরা বলবো যে আমাদের জন্য জায়েজ করে দেওয়া হয় নাই পবিত্র পাক এবং নাপাকের বিষয়টা আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে জানা এবং করা আমাদের দরকার আজ পবিত্রতার বিষয়টা অনেকের কাছে স্পষ্ট এবং অনেকের কাছে স্পষ্ট হলেও হয়তো আমলের ক্ষেত্রে আমরা এটাকে অনেক সময় এটার গুরুত্বটা আমরা দান করি না এই দেখেন হাদিসে একটা চামড়া পাক হলো না নাপাক হলো পবিত্র হলো না অপবিত্র হলো সেটারও ব্যাপারটা আমাদেরকে জানিয়ে দিলেন হাবি মোহাম্মদ রসুল আলহ্লাম এক্ষেত্রে তিনি্লামের একজন স্ত্রী তিনি বর্ণনা করেন যে আল্লাহনবী আল্লা তো মনে গেছে অপবিত্র আল্লাহ বলেন দেখো পানি এবং কারা কারা এক প্রকার পাতা গাছের পাতা বাবলা গাছের পাতা বা বিভিন্ন ওই যুগে কাঁচা চামড়াকে পাকা করার একটা বিশেষ পাতা বললেন যে পানি এবং ওই পাতা দিয়ে যদি কি করে দেওয়া হয় এটাকে পাকানো হয় পাকা করে দেওয়া হয় তাহলে সেটা পবিত্র হয়ে যাবে দিচ্ছ এই যার খাওয়া হালাল এমন পশু যদি মারা যায় তার তারপাক হয়ে যায় অপবিত্র হয়ে যায় তাকে যদি পাকা চামড়া করা হয় সেটা পবিত্র হয়ে যায় এবং ক্ষেত্রে সেটা আমরা মশক বানিয়ে পাত্র বানিয়ে তাকে খাওয়া এবং পানি ব্যবহার উজু গোশলে আমরা ব্যবহার করতে পারি এই আমাদের সুন্দর এক দিক নির্দেশনা আসলো বন্ধুকোন এ পর্যন্ত আমরা আঠারোটি হাদিস আপনাদের কাছে পেশ করেছি পরবর্তী পর্বগুলিতে বাকি হাদিসগুলি আমরা পূর্ণ করবো আসসালাম আলাইকুম অ রাহমতুল্লাহ অবরাকাত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 এটা সুনান্য উল্লেখ করা আছে বলেছেন জান্নাতমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের হুসন এ আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলি ইসাল্লামের শিক্ষাসমূহ কি একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার ৪০ হাদিস প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বিজ টিভি বাংলায়